বা গেছি। এখন সে কি করবে তাহাজুদ পড়েওয়ালা ব্যক্তি কি করবে তিন রাকাত পড়ে সহজে দেবে নাকি চার রাকাত পড়ে শেষ বৈঠক করবে সম্মানিত শেখ দয়া করে জানাবেন এই যে তাহাজুদের সালাত দুই দুই করে পড়া মুস্তাহ উত্তম কিন্তু চার রাকাত পড়লে জায়জ রয়েছে আর একটি মত হচ্ছে যে তাহাজুদের সালাত तर दल मुद्ला सलाद তখন রাকাত পড়ে নেবে তাহলে তু তেরো মাকাদ সাল্লাহ সারারাত যা পড়ল তা বেজোড় হয়ে গেল এই মতটি হচ্ছে ইমাম আহমদ রহমার মত এই মতটি হচ্ছে হানাবেলাদের মত এই মতটি শেখ যেহেতু তাহার যদের সল্লাহ দুই রাখাতে বেশি নয় তির তৈরি রাখাতে উঠে গিয়ে যদি স্মরণীয় হয় তাহলে বসে যেতে হবে ফিরে চলে আসতে হবে এগিয়ে যাওয়া যাবে না না হলে সলাদ বাতিল বলছেন যেমন কোন ব্যক্তি যদি আর যারা বলছেন তারা বলছেন যে উত্তমের খেলাফ হয়েছে সুতরাং সে যদি উঠে গিয়ে থাকে তাহলে চার রাকাত পড়ে সালাম ফিরবে ওলাহ আলম তবে আমি বলব যে শেখ বিনা ওসাইমিন এবং শেখ রহমতুল আলিহা তারা যে ফতোয়াটি দিয়েছেন দলিল শক্তিশালী সুতরাং সেই অনুযায়ী আমল করবেন আপনারা যখন স্মরণ হয়ে গেছে ফিরে চলে আসবেন এবং দুইটা গাছ সালাম ফিরবেন একমাত্র এক অবস্থায় যে আপনি শেষখানে আছেন অর্থাৎ এখন রাকাত পড়ে সালাম ফিরতেন তারপরে এক রাগাত ভেতর পড়তেন সেই সময় ভুলে উঠে গেছেন আপনি ভুলে দাঁড়িয়ে গেছেন তাহলে তৃতীয় রাখাতে দাঁড়িয়েছেন যে তৃতীয় রাখাতটি আপনার বেতর আলাদা করে বেতর পড়তে চেয়েছিলেন কিন্তু সেখানে দাঁড়িয়ে গেছেন তাহলে আর ফিরবেন না তৃতীয় রাখাত বেতর পড়ে নেবেন মাঝখানে আর আপনি সালাম ফিরলেন না কারণ এই রকম বেতর পড়াও এই হাদিস দ্বারা প্রমাণিত যে একসাথে বিনা বৈঠকে এবং বিনা সালামে তিন রাখাত বেতর পড়ে নেওয়া সুতরাং ওইভাবে করতে পারেন